উরুহ ইবনু জুবাই রাজি আল্লাহ তালাহতে বর্ণিত তিনি নবী সাল্লাহ আল্লা সহধর্মিনী আয়সাহ রাজি আল্লাহ তালাহাকে জিজ্ঞেস করলেন আল্লাহ তালার বাণী হত্যা ইজাস্তাই কদ কদকুবু আয়াতাংশের মধ্যে কুজজিবু হবে না কুজিবু হবে জাল হরফে তাসদিদ সাহ পড়তে হবে না তাসদিদ ব্যতীত আয়শাহ রাজি আলাহ তালাহা বলেন এখানে কুজিবু নয় কুজজিবু হবে কেননা তাদের কওম তাদেরকে মিথ্যাচারী বলেছিল উরওয়াহ রহমাতুল্লাহ আলাইহি বলেন আমি বললাম মহান আল্লাহর কসম রসুলগণের দৃঢ় প্রত্যয় ছিল যে তাদের কওম তাদেরকে মিথ্যাচারী বলেছে আর তা তো সন্দেহের বিষয় ছিল না কাজেই এখানে কুসজিবু হবে কিভাবে। তখন আইশাহ রাজনা বললেন হে উরাইয়া এ ব্যাপারে তাদের তো দৃঢ় বিশ্বাস ছিল উরওয়াহ রহমতুল্লাহ আলাইহি বলেন আমি বললাম সম্ভবত এখানে কুজিবু হবে আয়সা রদেল্লাহ তাল্না বললেন মাজ আল্লাহ রাসুলগণ কখনো আল্লাহ সম্পর্কে এরূপ ধারণা করতেন না অর্থাৎ কুজিবু হলে অর্থ দাঁড়ায় আল্লাহ তালা রসুলগণের সঙ্গে মিথ্যা বলেছেন অথচ রসুলগণ কখনো এরূপ ধারণা করতে পারে না তবে এই আয়াত সম্পর্কে আয়সা রদে আল্লাহ বলেন তারা রসুলগণের অনুসারী যারা আল্লাহর প্রতি ইমান এনেছেন এবং রসুলগণকে বিশ্বাস করেছেন তাদের উপর পরীক্ষা দীর্ঘায়িত হয় তাদের প্রতি সাহায্য পৌঁছতে বিলম্ব হয় অবশেষে রসুলগণ যখন তার কাউমের লোকদের মধ্যে যারা তাদেরকে মিথ্যা মনে করেছে তাদের ইমান আনার ব্যাপারে নিরাশ হয়ে গেলেন এবং তারা এ ধারণা করতে লাগলেন যে তাদের অনুসারীগণ তাদেরকে মিথ্যাচারী মনে করবেন ঠিক এই সময়েই মহান আল্লাহর সাহায্য পৌঁছে গেল अस्तई आसु शब्दी अस्त आलू एर ओजनेस अर्थात तरा यूसुफ अल्लाम होते निराश हो गई आसू मिन रा अर्थ तुमरा आल्ला रहमत होते निराश होई होना